نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا وزير له ولا نزير له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده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 بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستنك أحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فَيَطْمَعُ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَا قَوْلًا مَّعْرُوفًا وَقَرْنَا فِي بُيُوتٍ كُنَّا وَلَا تَمَرَّجَنَّ تَبَرَّجَ الْجَاهِلِيَّاتِ أُولَٰئِكَ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ মহতরক জনা সন্মানিত মুরবিদুর ইসলাম যেহেতু মাদ্রাসার বাতসরিক সভা সময় অত্যন্ত অল্প সেই হিসাবে আমি আমার বিষয়ের উপর আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি আল্লাহ রব আলিন মানব জাতিকে দুনিয়াতে সৃষ্টি করেছেন জনের মাধ্যমে একজন পুরুষ এবং একজন মহিলা হজরতাম এবং হজরত হওয়া আলিহাল দুনিয়ার পুরা অস্তিত্ব টিকে রেখার জন্যে আল্লাহ রবাহ আলমিন পুরুষ সৃষ্টি করেছেন তার সাথে মহিলাও সৃষ্টি করেছেন দুনিয়ার সমস্ত মানুষ যদি পুরুষ হয় মহিলা মানুষ যদি না সেজন্য আল্লাহুল আলমিন পুরুষ সৃষ্টি করেছেন এবং মহিলাও সৃষ্টি করেছেন শরীয়তের বিধি পুরুষের জন্য দিয়েছেন মহিলার জন্য দিয়েছেন এই ইসলাম পুরুষরা যেরকম মানতে হবে মহিলারাও একইভাবে পুরুষরা যদি পুরাণ এবং যাপন করে তাদের জন্য যে সুসংবাদ মহিলাদের জন্য অনুরূপ সেই সুসংবাদ রয়েছে আল্লাহ রব্লা আলমিন বলেন বলেন। যে সমস্ত মানুষ ইমান আনবে তার সাথে আমল করবেিনা চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক এখানে আল্লাহর রব্বুল্লাহ আলমিন পুরুষের সাথে সাথে মহিলাদেরকে নিয়ে আসতেন সেজন্য মহিলাদের কিছু বিধিবিধান রয়েছে আমি পুরুষের রেখে শুধু আল্লাহ রবাহ আলমিন মুসলমান মহিলাদেরকে যে সম্মান দান করেছেন কোন বিধর্মী মহিলাদেরকে সে সম্মান আল্লাহ দান করেননি যেটা আল্লাহ রবাহ আলমিন কোরআন মজিদের মধ্যে আহাদিম হে নবীর স্ত্রীগণ হাজরাতে মুরাম লেখেন এখানে যদিও আল্লাহ রব্বুল আলমী আল্লাহর নবীর স্ত্রীদেরকে সম্বোধন করেছেন শুধুমাত্র আল্লাহর নবীর স্ত্রীরা উদ্দেশ্য নয় তেরামত পর্যন্ত যত মুসলমান মহিলা দুনিয়াতে আসবে সবাই এত অন্তর্ভুক্ত কারণ কোরআন শরীফের আয়াত গুলি আল্লাহ পাহাতরুল আলমিন অবতরণ করেছেন যে কোন একটা ঘটনাকে সামনে নিয়ে তবে সে আয়াত সেই ঘটনার সাথে সীমাবদ্ধ নয় যে ঘটনাকে নিয়ে যে আয়াত বা যে সুরা নাজেল হয়েছে সেই ঘটনাকে সেই আয়াত বা সেই সুরার সান নজুল বলা হয় তবে তার হুকুমটা ব্যাপক কেমন পর্যন্ত জন্য আল্লাহ রব্দুল্লাহ বলেন যে হে নবীন স্ত্রীগণ তথা সমস্ত মহিলাদেরকে আমি সেরকম বানাই নেই তোমাদেরকে যে সে দিয়েছি কোন ইহুদ খ্রিস্টান মহিলাদেরকে সে সম্মান দিই নেই মুসলমান মহিলাদেরকে আল্লাহ পাক কিভাবে সম্মান দান করেছেন বিস্তারিত আলোচনা রয়েছে আলোচনা করলে অনেক সময় শুধুমাত্র আলমিন পাক যে হে মুসলমান মহিলারা তোমাদেরকে আমি যে সম্মান দান করেছি এই সম্মান যদি রক্ষা করতে চাও প্রাথমিক তোমাদের দুটি কাজ করতে হবে যেহেতু মহিলার গলার কন্ত সেটা সতর্ক বেগান পুরুষ যেরকম দেখতে পারে না একজন মহিলার গলার কণ্ঠ বিনা প্রয়োজনে কোন পুরুষকে শোনাতে পারবে না সতর তো মহিলার গলার কণ্ঠকে বলা হয়েছে সতর কোনো মহিলা যদি नाम पढ़ार समय क्या बड़ करी पड़े नामज की महिला जुदी आदान दे आदान की कारण तर गलारण्ठा सतर एन जेहेतु महिला बड़ करी कथा बोलते परेना आदान दीते बड़ करी कार महिला गलार कण्ठ सतर एन जदि को महिला मैदान मंचे वक्तव्य रखे तर शरियत दृष्टि किए কোন মহ কথা বলতে পারে না সেখানে মহিলার গলার কণ্ঠ যদি বেগানা পুরুষকে শোনায় তাহলে সেটা কিভাবে সতর বিনা প্রয়োজনে কোন বেগানা পুরুষের সাথে মহিলার কথা বলতে পারবে না হ্যাঁ যদি প্রয়োজন হয় বলতে পারবে তবে বলবে কিভাবে আল্লাহ রব আলমী সেটাও বলতেছেন হে মহিলা জাতি তোমাদেরকে আমি যে সম্মান দান করেছি এই সম্মান যদি রক্ষা করতে চাও তোমাদের গলার কণ্ঠকে ছোট করতে হবে আর যদি কথা বলতে হয় নরম সুরে বলতে পারবে না মূলায়ন কণ্ঠে বলতে পারবে না মেহালি কণ্ঠে বলতে পারবে না আসে তো মোটা করে করকস করে উত্তর দাও কারণ মহিলার গলার কণ্ঠ এমনিতেই নরম মাধুর্য বেশি এখন কোনো মহিলা যদি বেগানা পুরুষের সাথে নরম বাসায় কথা বলে তাহলে যেহেতু পুরুষরা মহিলাদের দিকে আবার মহিলারাও পুরুষের দিকে আল্লাহ পাক মহিলার আকর্ষণ পুরুষকে দিয়েছেন আর পুরুষের আকর্ষণ আকর্ষণ দিয়েছেন মহিলাকে এখন যদি পুরুষের সাথে মহিলারা নরম নরম কন্তে কথা বলে নরম সুরে কথা বলে شمو الشتكت هاي اللہ رب العالمين بولين فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا হে মহিলা সম্প্রদায় যদি পুরুষের সাথে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করবে আল্লাহুল আলমী মহিলাদের কেমন সম্মান দান করেছেন যে কোনো পুরুষ মহিলাদেরকে দেখা যায় নেই কোনো একজন সম্মানী মহিলাকে নিয়ে অন্তরে অন্তরে পরিকল্পনা করবে লোভলা করবে আল্লাহ রবী সহ্য করেন নাই সেজন্য আমরা ঘরে লক্ষ্য করতে হবে আমাদের মা বোনের গলার আওয়াজ ছোট না বড় যদি ঘরে মহিলারা বড় করে কথা বলে তাদেরকে সতর্ক করতে হবে আওয়াজ ছোট করার জন্য বলতে হবে পুরুষরা যদি মুরব্বীরা যদি গড়ে লক্ষ্য করেন তাহলে নিশ্চয় মহিলাদের আওয়াজ আস্তে আস্তে ছোট হয়ে আসবে এখন আমাদের মা বোনেরা আওয়াজ জোর করে করে। ছেলেদেরকে জোরে ডাক দেয় জোরে জোরে কথা বলে হাসে আমরা কোনদিন লক্ষ্য করি না ডাগো না যার কারণে তাদের বড় হয়ে যায়। রাস্তা থেকে তাদের আওয়াজ শোনা যায় আল্লাহ রব আলিন বলেন মহিলার গলার কন্ট সতর তাহলে মহিলারা কি বিনা প্রয়োজনে কলব বেগানা পুরুষের সাথে কথা বলতে পারবে মহিলার গলার কণ্ঠকে পুরুষকে শোনাতে পারবে পারবে না এখন মহিলাদের গলার কণ্ঠ পুরুষরা শুনে কিনা যেহেতু আমাদের মা বোনরা যখন ঘরে ঝগড়া করে মহিলাদের তো ঝগড়া করতে খুব বেশি পটু সামান্য জিনিসের মধ্যে ঝগড়া বাজা আর যখন ঝগড়া আরম্ভ করে তাদের প্রধান হাতিয়ার তাদের প্রথম অস্ত্র হচ্ছে গালি গালি দেব ছাড়া ঝগড়া করতে পারে না আর যখন গালাগালি আরম্ভ করে তখন শুধু যার সাথে ঝগড়া তাকে গালি দেয় যার সাথে ঝগড়া তাকে তার মা বাবা চোদ্দ গোষ্ঠীকেও গালি দেয় সে জন্মের সময় যে হুজুর আদাম দিয়েছিল সে হুজুর কে সহ গালি দেয় তার জন্মের সময় যে ধাত্রী ছিল সে ধাত্রীকে সহ গালি দেয় এরকম করে যখন আওয়াজ করে গালি দেয় তখন কি আওয়াজ ছোট থাকে না বড় হয় অত সব গালাগালি করাতে ইসলামের সম্পূর্ণ নিষেধ আছে ইমানদারকে হত্যা করা এটা কুফরি ইমানদারকে গালি দেওয়া ফাঁসে কি আর ইমানদারকে হত্যা করা কুফরি ইমানদারকে হত্যা করা কুফরি আল্লাহ নবী বলেন আর এখন অনেক ইমানদারদেরকে হত্যা করে করে তারা বড় শহীদ হয়ে যা ইসলামের নামে নামে বোমাবাজি করে ইসলামের ইসলামী নামে তারা দেশে দেশে বোমাবাজি করতেছি শহীদ হয়ে যাচ্ছে অনেক বড় সৌভাগ্য এই সমস্ত নেতারা তারা পড়েছে আলহামদুলিল্লাহ দেশের মধ্যে যে অরাজকতা যে বিশৃঙ্খলা ওরা সৃষ্টি করেছিল ইসলামের নাম দিয়ে মানুষ তো ইসলামকে ভয়ঙ্কর বোমাবাদের সাথে কোন মাদ্রাসা কোন্রাসা কোন সম্পর্ক নেই যারা এগুলা করেছে তারা সত্যিকার মুসলমান হতে পারে না ইসলামের নাম দিয়ে দুঃখবাজি করেছে কোনো সন্দেহ নেই এরা বিধর্মীদের দালাল বিধর্মীরা টাকা পয়সা দিয়ে আমাদের দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য দেশের মান ক্ষুণ্ণ করার জন্য আর দেশ থেকে ইসলামকে দূরীভূত করার জন্য বিরাট একটা সুদূর প্রসারে চক্রান্ত তারা করেছিল যদি ইসলামের নামে আত্মঘাত এবং হামলা করলে যদি শহীদ হয় এবং সে আব্দুর রহমান অনেককে শহীদ করেছে অনেক যুবকরা তার তালে করে তার প্ররোচনায় করে শহীদ হয়েছে তাদের মতে কিন্তু যদি এরকম বোমা হামলা করে শহীদ হয় আত্মঘাত বোমা হামলা করলে যদি শহীদ হয় সে নিজে আত্মঘাত বোমা হামলা হয়ে শহীদ না হয়ে সে কেন কাপুরুষের দিল। সেখানে কাপুরুষ হয়ে সে শহীদ তো ভালো না সেখানে র্যাবের হার ধরা দিল যদি বাস্তবে সেটা শহীদ হয়ে থাকে এলো কোনো শহীদ নয় এই সমস্ত শহীদের নামে যারা বোমাবাদি করেছিল সন্ত্রাসী করেছিল তাদের ঠিকানা কোথায় জাহান নাম সুজা আল্লাহ রবীন্দ্রি আল্লাহ আল্লাহ রবাহ আলমিন বলেন যারা কোন একজন ইমানদারকে হত্যা করবে তাদের ঠিকানা জাহান্নাম তাদের ঠিকানা কোথায় কতদিন থাকবে জাহান্নে হলিদান যখন আওয়াজকে বড় করে তখন কি ইসলামী পর্দা রাস্তা হয় না ইসলামী রক্ত হয় এখন দেখেন আল্লাহ রব আলমী কি বলেছেন যে মুসলমান মহিলারা তোমাদেরকে যে সম্মান দান করেছি এই সম্মান যদি রক্ষা করতে চাও বিনা প্রয়োজনে কোনো না। আর যদি হয় তাহলে দুই নম্বর কাজ আল্লাহর আনমিন বলেন अल्लाहबुल्ला आलमीन बोलें हे मुह मुसलिम महिला केान करते महिला मत आई एम ए महिला मतो विधर्मी महिला मत तुम्हारा गड़के नग्न अवस्था बाहर होते मुसलमान महिला गड़ बाहर होते कम মহিলাদের মতো এখানে আল্লাহ রবীন্দ্র কিভাবে হবে আল্লাহ রব্বুল আলমিন সেটা আরেক জায়গায় মুমিনিন। আল্লা বলেন হে আমার প্রিয় হাবিব আপনার স্ত্রীদেরকে বলে দিন আপনার মেয়েদেরকে বলে দিন করে বলে দিন তারা যদি প্রয়োজনে ঘর থেকে বাহির হতে চায় বাহির হতে পারবে ওরে বাপের বাড়ি যেতে মনে চাইলেও যেতে পারবে বোনের বাড়ি কালার বাড়ি যেতে মনে চলেও যেতে পারবে ওরে প্রয়োজনে বাজার করার কোন ব্যক্তি না থাকলে মহিলারা বাজারে গিয়ে বাজারও করতে পারবে তবে যাবে কিভাবে পরিপূর্ণ পর্দা করে তারা ঘর থেকে বাহির হতে পারবে আল্লাহ রব আলমিন আল্লাহ নবীকে সম্বোধন করতেছেন কি আনুষাঙ্গিক হিসাবে এখানে একটা কথা বলে দিই কোরআন শরীফে আল্লাহ রবাহ আলমিন আল্লাহ নবীকে যত জায়গায় বলেছেন ডাক দিয়েছেন আল্লাহাক আল্লাহানু হার রসুল নাকি ইয়া নবী বলেছেন আল্লাহ রব্দুল্লাহ আলমিন আল্লাহনীকে কোরআন শরীফে কোন জায়গায় ইয়া নবী য়া রসুল বলে ডাকতেন নাই আল্লাহনবীর সম্মান আল্লাহ রব্লা আলমিন আল্লাহ বিরষ্ট হবে এই সংক্রান্ত অনেক আলোচনা আছে আমি সেদিকে যাচ্ছি না আল্লাহ রব্লা আলমিন বলেন মুসলমান মহিলা যদি গর থেকে বাহির হতে চায় কিভাবে বাহির হবে পর্দা রাস্তা করে बोर्खा हो सारा घर तक बाहर है आल्लामान शयान तारि चोख बड़ बड़ो हाजी शरीफा नबी আলমার আতুন আল্লাহ একজন পর্দা সারাগর থেকে বাহির হয় মহিলা যখন বোরকা সারাগর থেকে বাহির হয় শয়তান তার দিকে চোখ বড় বড় করে তাকায় আল্লাম নবী মহিলাদেরকে বলতেছেন কি আলমর আত আউ রাত মহিলারা কি সতর্ক মহিলার সতর আর পুরুষের সতরের ব্যবধান আছে কিনা পুরুষের সতর কতটুকু হাঁটু থেকে নাবি পর্যন্ত তবে সতর। আছে হাঁটু আমার পুরুষ রান তোমার হাঁটু সতর সব সময় দেখে রাখতে হবে আল্লা তোমার রান সতর রানকে তুমি সব সময় দেখে রাখতে হবে হাতু প্রাণ এগুলো সর্বাবস্থায় পুরুষের দেখা থাকতে হবে देखा जाते नाम मरते नाम अल्लाह तक अवस्था हो रान सब समय डेखे रखते अच्छा अनेक के देखा जा फुटबल खेले तक रान देखा जाए ना फुटबल खेला बोझ तो फुटबल मानी ফুট মানে পাও বল গোলাকার একটা জিনিস তো পায়ের একটা জিনিস শুধু খেলবে। হাতে গাছ নেই সেখানে সেজন্য যখন পাও গিয়ে খেলবে যেহেতু সেটা পায়ের জিনিস সেজন্য খেলার সময় হাতে বাজতে বিয়াদি হয় বিয়াদি হয় না যখন হাতে বাজে তখন তো হ্যান্ড বল অনেক বড় বিয়াদি করেছে অনেক বড় ভুল করে ফেলেছে না আবার সৌশা দিতে হয় আবার গোল করে প্লান্তিক আবার গোল করতে হলো এটা কি করেছে মারাত্মক ভুল পায়ের জিনিস হাতে কিভাবে বাঁচবে সেজন্য সে ভুল হয়ে গেল কিন্তু এর চেয়ে বড় মারাত্মক কথা হচ্ছে পায়ের জিনিস হাতে বাজলে বিয়াদবি হয় কিন্তু মাথায় নিলে খুশি হয়ে যায় মাথায় নিলে খুশি হয় না একবার দুইবার তিনবার যখন মাথায় নেয় তখন আরো খুশি কয় হ্যাঁ এখন মাথা পরিপূর্ণ ঠিক একজনের দূরের থেকে একটা লাথি মারল আর আমি দূর থেকে তার লাথিটা মাথায় উঠে নিলাম কত সৌলাগ্যের কথা কত খুশি লাগে পায়ের জিনিস হাতে বাঁচলে যদি বেহাদিবি হয় পায়ের জিনিস মাথায় বাজলে তো আরো মারাত্মক হওয়ার দরকার ছিল এখন হাত বাঁচলে আর মাথায় বাজলে এত খুশি হয়ে যায় বর্জিত কথা আর কিছু হতে পারে কতগুলো বিবেকহীন কথা যারা এরকম রান দেখায়া দেখে বল খেলে যারা দাঁড়ায় দাঁড়ায় বল খেলা দেখে তারা কি রানের দিকে তাকায় না অত সান সতর্কি না আল্লাহ নবীর সরমান ব্যক্তির রানের দিকেও তাকাতে পারবে না কোন মৃদ ব্যক্তির রানের দিকেও তাকাতে পারবে না আল্লাহ নবী ফরমান যারা সতর দেখায় তাদের উপর যারা সতরের দিকে তাকায় তাদের উপরেও যারা রান দেখাবে তাদের উপরেও লিখে তাকাবে তাদের উপর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বল খেলা দেখবে আমার কথা আল্লাহ নবীর কথা রাগ করতেছেন নাকি এটা হচ্ছে পুরুষের সতর রান সব সময় ঢাকা থাকতে হবে আর মহিলাদের সতর্ক সর্বাঙ্গ সতর আল্লাহ পর্যন্ত পরিপন্ন সদর একজন মহিলা যখন পর্দাসাগর থেকে বাহির হয় একজন মহিলা যখন একজন বেগনা পুরুষের সাথে একটি জায়গায় একত্রিত হয় আল্লাহ নবী বলেন তিন নম্বর ব্যক্তি সেখানে শয় তাহানে উপস্থিত হয় কখন একজন বেগানা পুরুষ আর একজন বেগানা মহিলা যখন একটি জায়গার মধ্যে আল্লাহ নবী ফরমান একজন বেগানা পুরুষ একজন বেগানা মহিলা যখন একটি জায়গায় হয় কে কে বেগানা পুরুষ আর বেগানা মহিলা বেগানা মহিলা কাকে জনকে জিজ্ঞেস করছিলাম যে বেগানা মহিলা কাকে বলে আমি বলতে পারি যে আমার না বেগানা। কথাটা কি হলো যে এগানা না সেই নাকি বেগানা তাহলে যারা এগানা সবাই কি বেগানা মহিলা কাকে বলে মহিলা দুই প্রকার এক প্রকার মহিলা আছে যাদেরকে বিবাহ করা হারাম মা বোন খালা ফুফি দাদি নানি আছে না সেরকম এখানে চোদ্দ প্রকার মহিলার কথা এখানে বলা হয়েছে এই চোদ্দ প্রকার মহিলা এদেরকে কি বিবাহ করা যায় যাদেরকে বিবাহ করা যায় না হচ্ছে আর যারা তাদেরকে দেখা দেওয়া যাবে আর যে সমস্ত যাবে না এখন আপনারাই বলেন চাষা তবনকে বিবাহ করা যায় কিনা তো চাষা তোবনকে এগানা না বেগানা চাষা কি দেখা দেওয়া যাবে মামা তো বোন ফুহাতো বোন খালা তো বোন জ্যাটাতো বোন এদেরকে বিবাহ করা যায় কিনা যায় এদেরকে যেহেতু বিবাহ করা যায় এরা কি এদেরকে দেখা দেওয়া যাবে আমাদের দেখা সমাজ আচ্ছা নিজের স্ত্রী যদি মারা যায় স্ত্রীর বোন শালি স্ত্রী মারা গেলে শালিকে বিবাহ করা যায় কিনা যায় তো শালিকে যদি বিবাহ করা যায় শালি এগানা না বেগানা শালিকে দেখা দেওয়া যাবে এখন দুলা ভাইরা শ্বশুর বাড়ি গিয়ে আগে প্রথমে কাকে তালাশ করে শালিকে নিয়ে মার্কেটিং চলে কিনা নিজের ভাই যদি মারা যায় ভাইয়ের স্ত্রী ভাবি ভাই মারা গেলে ভাবিকে বিবাহ করা যায় কিনা আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাই মারা গেলে ভাবিকে বিবাহ করা যায় কিনা যায় তো বাবীকে যেহেতু বিবাহ করা যায় কেমন কথা দেবর বাসুর দেখা দেওয়া দেবর বাসুরের সাথে মহিলারা দেখা দেওয়া আল্লাহ নবী হাদিসের মধ্যে দেবর বাসুরের কথা নাম ধর বলেছেন হাদিস আছে নবী হতে ফরমান হে আমার উম্মতের পুরুষা যে ঘরে বেগানা মহিলা রয়েছে সেই ঘরে তোমরা প্রবেশ করিও না আরবি শব্দ স্বামীর স্বামীর ঘরের পুরুষকে হাম্বুন বলা হয় স্বামীর ছোট ভাই স্বামীর বড় ভাই এদেরকেও আরবির মধ্যে হাম্বুন বলা হয় আল্লাহ নবীকে প্রশ্ন করতেছ ইহা দেবর বাসুর সম্পর্কে হুকুম কি মহিলারা দেবরের সাথে সাক্ষাৎ করতে পারবে কিনা মহিলারা বাসুরের সাথে সাক্ষাৎ করতে পারবে কিনা আল্লাহ বলেন তুমি দেবর সম্পর্কে প্রশ্ন করতেছ বাসুর সম্পর্কে প্রশ্ন করতেছ স্মরণ রাখবে মহিলাদের জন্য দেবর বাসুর মৃত্যু সমতুল্য মৃত্যুকে যেরকম মানুষ বয় করে মৃত্যু থেকে যেরকম দূরে থাকার চেষ্টা করে মৃত্যুকে যেরকম মৃত্যু থেকে যেরকম আলোক থাকার চেষ্টা করে মহিলারা নিজের দেবর বাসুর থেকে যে ঘরে পরিপূর্ণ পর্দা রয়েছে আপনার ছোট ছেলে আপনার বড় ছেলের স্ত্রীকে দেখা দেয় আপনার কোন কি নিষেধ করেছেন চেহারা খোলা রাখে পর্দা সারা ঘর থেকে বাহির হয় ওই সমস্ত মহিলাদের ঠিকানা কোথায় জাগা কোথায় আল্লাহ নবী তাদের সম্পর্কে চোদ্দশো বছর আগে ঘোষণা দিয়েছেন হাদিস শরীফা আছে এমন কিছু মহিলা দুনিয়াতে বাহির হবে যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে কাপড় পরেও উলঙ্গ এখন প্রশ্ন আসতে পারে কাপড় পরে আবার উলঙ্গ কিভাবে থাকে এই আয়াতের কয়েকটা অর্থ লেখেছেন এই হাজি পরে পাতলা পোশাক করবে যে শরীরের রং কেশ কেশের গোড়া সবকিছু দেখা যাবে সেরকম পাতলা কাপড় মহিলার এখন পরতেছে কিনা কাপড় বাহির হয়েছে কি টিসু টিসু কাপড় এই কাপড় দিয়ে মহিলারা কাপড় ছিলা এই কাপড় পরলেও শরীরের কিছু দেখা যায় এই কাপড় পরেও উলঙ্গ। কাপড় কি কাপড় এই দিয়ে মহিলারা কাপড় ছিল পরলেও শরীরের কিছু দেখা যায় এই কাপড় পরেও উলঙ্গ দ্বিতীয় অর্থ একেবারে টাইট ফিট কাপড় পরিধান করবে চতুর পাশ থেকে শরীরের সাথে লাগা স্কিন টাইট শরীরের কোনখানে কি অবস্থা কোনখানে উঁচা কোন কানে সব সব কাপড় বেসে উঠে আচ্ছা এরকম কাপড় যদি পরা হয় তাহলে কাপড় পরা হলো সবকিছু দেখাইতে যাচ্ছে তিন নম্বর অর্থ বলেছে টেড়ি পোশাক পরিধান করবে টেড়ি পোশাকের অর্থ এমন পোশাক পরবে যে পোশাক পরেছে শুধু নাম সবকিছু খোলা ব্লাউজ পরবে শুধু এতটুকু পেটও দেখা যায় পিঠো দেখা যায় গলাও দেখা যায় সব কিছু দেখা যায় আছে কিনা সেরকম এখন এরকম কাপড় পরা কাপড় পরেও উলঙ্গ এরকম মহিলার এখন বাহির হয়েছে কিনা এই সমস্ত মহিলাদের স্বভাব আরো কিরকম হবে বর্তমান আরো নর্থ বেঙ্গলের আর যে কালামা মুহাম্মাকে ফরিল দেব তারা বিস্তার করছি আর ক্যালামা মুহমুল কালামাফুর কাহরি দেব বিশ্বের মধ্যে তিন প্রকার মুসলমান আছে উগ্র এই যে ইহুদী মুসলমান আর প্রকার খ্রিস্টান মুসলমান আর এক যে ইহুদী মুসলমান হারা যারা আল্লাহর অভিষয় মেননি আবার হজরতারে তারা আল্লাহ বেন ইহুদী মুসলমান তার হতা এই দলিবের হতা আর হতু খ্রিস্টান মুসলমান যারা মুসলমান আল্লাহর আবার আর এক প্রকারসলমান এই গুণে যারা আল্লাহর রবিশয় মাননি আবার মিল আর যদি হত রসুল এবার লাই তুন বদলেই এখন অর্থ কি আল্লাহ সারা কোন উপাস্য নাই তিনি রসুল কাল আমার অর্থবর্দ তোর ইয়া অর্থ কিবে রসুল্লাহ দেবে আল্লাহ আল্লাহ আল্লাহ দুই নম্বর আখিদা কিছু ছাত্র বাইর আসেন উত্তরবঙ্গ রে বাংলা ভাষায় বলতাম কিন্তু যেহেতু এলাকা আশপাশে বারিঘর আছে সেজন্য আমি চট্টগ্রাম আসায় আলোচনা করতেছি তারা দুই নম্বর বিশ্বাস আপনার কথা বুঝতেছেন আপনারা এখন থাকতে চট্টগ্রাম বলতে না হলো ভাবলো বুঝেন তো আমাদের দেশের পাবলিক ভাইদের মতো যারা সবসময় নামাজ কালাম পরে খাস করে আর মোলামাদের সাথে চলাফেরা করে বলতেছেন কয়েক আজকে ইমাম সাহেবের নামাজ ক্যারাত বুল পড়ছে আমি কি বুল পড়ছে। হদে বলতে পারবো না কিন্তু বুল করছে মুখকারি না হলেও এখন আপনারাও চট্টগ্রাম দুই চার বছর লেখাপড়া করার কারণে মুখে যদিও চট্টগ্রাম ভাষা বলতে পারেন না কিন্তু কানে সব কিছু বুঝেন চট্টা ভাষার মধ্যে আছে তো একজন মানুষ যদি আরবি ফার্সি বাংলা সব ভাষার উপর পারদর্শী হয় তখনই একমাত্র চট্টগ্রাম ভাষা বুঝবে এখন প্রশ্ন আসতে পারে তাহলে চট্টগ্রাম মানুষটা কেমনি বুঝে এটা যেহেতু ওনাদের জাতীয় ভাষা ওনাদের মাতৃভাষা ওনাদের মায়ের ভাষা সেজন্য ওনারা এই যোগ্যতা না রাখলে ওনারা বুঝেন যাহোক ওদের দ্বিতীয় নম্বর আকিদার বিশ্বাস হজরত আউবুক সিদ্দিক রিয়াল হজরত অমর রাহু তালান হজরত ওসমান রজি আল্লাহ হজরত আলী রজি আল্লাহ এই চারজন ছিলেন সন্ত্রাসী ফলিফা আলী এরা জোর পূর্বক খেলাহত দখল করেছে ওদের বইয়ের নাম এ হলো ইসলাম এত মোটা বই এক জায়গায় সেখানে আল্লা সসুর আল্লা কি রাহানবীর আল্লাহ নবীর আল্লাহ নবীরা হজরতান রিয়া হজরত আলী রাহু আল্লাহ নবীর জামাতা হবে এগুলো আল্লাহ রবাহ আলমিনের মধ্যে ইঙ্গিত করেছেন হুজুর আকলাম সাল আলী সাল্লাম হাজির শরীফের মধ্যে ইঙ্গিত করেছেন এটা আমার বিষয়বস্তু নয় তারপরও এখানে কিছু একরম আসেন বিধায় আনুষাঙ্গিক হিসেবে কথাটা বলতেছি আকর কথা কোরআন শরীফে নাই অমর অরুসমান রেখে কোরআন শরীফ রয়েছে কি বলতেসুল হজরত মোহাম্মদ রসুল যারা ওনার সাথে ছিলেন যারা কঠোর নরম তারা তাদেরকে দেখবেন বেশি বেশি রুখু চেষ্টা করতেছে এই প্রত্যেকটা গুণ প্রত্যেকটা সাহাবাহ মধ্যে রয়েছে তবে বিশেষ বিশেষ কিছু গুণ বিশেষ সাহাবাহর যেগুলো অন্যের কাছে ছিল না আল্লাহ নবীর সাথে ছিলেন যেই মুহূর্তে আল্লাহ নবীর সাথে অন্য কেউ কোন সাহাবাহরাম ছিলেন না সেটা কোন মুহূর্ত আল্লাহ নবী যখন হিজরত করতেছেন তখন আল্লাহ নবীর সাথে কে ছিলেন একমাত্র এই যে অল্প সময় ওই গর্তের মধ্যে আল্লাহ নবীর সাথে ছিলেন এই সময়টার মূল্য কত বড় এই সময়টার মূল্য কত বেশি হজরত এ অমর রাজি আল্লাহ তালানহু একদিন হজরত আহব সিদ্দিক রাজিয়ালাহালাহুকে বলতেছেন যে ভাই আবু বাকর যেই মুহূর্তটা আপনি আল্লাহ নবীর ছিলেন সেই দেন আমার জীবনের সমস্ত আমল সেই আপনাকে ছিলেন একাকিত্তে একটা সময় আল্লাহ নবীর সাথে ছিলেন আবু বকরের সেখানে অন্য কোন ছিলেন না সমস্ত সাহাবাইকালাম রোজি আল্লাহু ব্যাপারে খুব কঠোর ছিলেন তার মধ্যে কঠোর ছিলেন সমস্ত সাহাবাই কালাম আফসে নতেন দিল অত্যন্ত নরম ছিল বিশেষ করে হজরত উসমান রাজি আল্লাহুর দিলটা সবচেয়ে বেশি নরম ছিল হজরত উসমান রাজি আল্লাহ সবচেয়ে বড় লজ্জাশীল ছিলেন হজরত ওসমান রাজি আল্লাহ এমন লজ্জাশীল ছিলেন কোনদিন উনি ওনার শরীরের দিকে তাকাইতে পারেন কর্তা খুলে নিজের শরীরের দিকে লজ্জা লাগত এরকম লজ্জাশীল ছিলেন সে ওসমান রাজি আল্লাহ তালানহুকে যখন আবদুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী মদিনা শরীফে শহীদ করে দেয় অনেক লম্বা ঘটনা সেটা দিল সবচেয়ে সাহাবাহাম বেশি বেশি নফল নামাজ পড়তেন তার মধ্যে বিশেষ করে হজরত আলী রজিয়াল সবচেয়ে বেশি নফল নামাজ পড়তেন ওনার কহাল কালো হয়ে গিয়েছিল এখন আল্লাহ পাক এখানে সাহাবাহামের যে গুনগুলি বলতেছেন এই সাহাবায় মধ্যে এই বিশেষভাবে গুনগুলি লক্ষ্য করা যায় আল্লাহ কি বলেন রসুল যিনি আল্লাহ নবীর সাথে ছিলেন আল্লাহ নবীর সাথে একটি মুহূর্তে একাকিত্ব ছিলেন তিনি কে এই গুণটা কার মধ্যে বেশি ছিল তারা তাদেরকে দেখবেন বেশি বেশি রুকু সে নামাজ পড়তেছে এই গুণটা কার মধ্যে বেশি ছিল আল্লাহ রকর ইঙ্গিত রয়েছে হাদিফ শরীফের মধ্যে ইঙ্গিত রয়েছে হুজুর আকরম সালাম হাদি শরীফের খুনে কর্লা দিন এই যে খায়রুল করুন কর্নি শব্দের মধ্যে ইঙ্গিত রয়েছে তারপরে কে খলিফা হবে করনির মধ্যে চারটা শব্দ কফ র এবার চার খলিফার প্রত্যেকের শেষ শব্দটা নেন আবক সিদ্দিক শেষ শব্দ কি কফ শব্দ শেষ শব্দ কফ কর দ্বিতীয় শব্দ র করণির তৃতীয় শব্দ নুন কর্ন শেষ শব্দ ইয়া আল্লাহ নবীকিত করেছেন হাইরুল আমার করবুবানের শেষ শব্দ নুন করণির শেষ শব্দ ইয়া আলীর শেষ শব্দ ইয়া আল্লাহ নবঙ্গিত করেছেন সর্বপ্রথম খলিফা হবে আবু বকর এর ফরিফা হবে অমর এর পরলিফা হবে ওসমান এর ফর খলিফা হবে আলী অন্য হাদেশের মধ্যে আল্লাহ নবী ইঙ্গিত করেছেন উম্মি নাকি লেখাপড়া জানতেন না উম্মি অর্থ কি সেটা দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়া করে উনি শিক্ষিত হন আনপড উম্মি শব্দের মধ্যে ইঙ্গিত রয়েছে কারফরে কে হিফা হবে উম্মির মধ্যে চারটে শব্দ প্রথম শব্দ আলিফ দ্বিতীয় শব্দ মিম তৃতীয় শব্দ মিম চতুর্থ শব্দ ইয়া কারণ মিম তো তসদিতা হরফ তার মধ্যে দুই হরফ উম্মির প্রথম শব্দ আলিফ আল্লা নবী ইঙ্গিত করেছেন সর্বপ্রথম খলিফ হবে আবু বকর এর ফরিফ হবে অমর এর ফরিফ হবে ওসমান এর ফরিফ হবে আলী এইভাবে হাদিস তালাশ করলে। অনেক হাদিসের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় যেখানে আল্লাহ নবী ইঙ্গিত করেছেন যে কার খলিফা হবে আর এই সমস্ত বিধর্মীদের দালাল এরা বলতেছে আবু বকর সন্ত্রাসে হলিফা ছিল আর শিয়া গোষ্ঠী যেটা এই শিয়ারাও আবু বাকর অমর কে মানে না তারা বলে যে খেলা হতিকা হওয়ার উপযুক্ত একমাত্র আবু বকর আর অমর জুরপূর্ব খেলাহত দখল করেছে না সেজন্য সিয়ারা কি মুসলমানরা কাহের বর্তমান ইরানিরা ইরানের শাসক বর্তমান যারা তারা হচ্ছে ওই সিয়া গ্রুপ করবে, তারাও কাহের হয়ে যাবে এখন আমরা সিয়াদেরকে মুসলমান মনে করি হোমিনী কে সবচেয়ে বড় মুসলমানই ইসলামে বড় একজন নেতা আমরা মনে করি কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে এই হমিনী বিশ্বের মধ্যে দুনিয়ার মধ্যে যত কাফের এসেছিল যত কাফের ফের বিধর্মী বর্তমান আছে ভবিষ্যতে যত কাফের বিধর্মী দুনিয়ার মধ্যে আসবে সবচেয়ে নিকৃষ্ট কাফের হচ্ছে কেন তার মাথায় এত বড় একটা হাগরি মুখে এক ট্রাক দাড়ি তারপরে সে কাফের শিয়ারা কাফের কেন যদি কেউ প্রশ্ন করে শিয়ারা কাফের হওয়ার মৌলিক বিষয় অনেকগুলি তবে সবচেয়ে বড় বড় কারণ চাইটি। প্রথম কারণ আমরা যে কালেমা পড়ি সিয়ারা সেই কালেমা পড়ে না আমাদের কালেমার অংশ দুইটি আর কালেমা পড়ে তাদের কিতাব উসুলা কাফির মধ্যে আছে আর হোমিনী যে কালমা পড়তো হোমিনীর কলমানবদ্ধ অংশ আরেকটা বেশি হমিনীর কাল অংশ অংশ ছয়টা হোমিনীর কলমা ছিলাম খ্রিস্টানরা মানে কিনা ইহুদিরা মানে কিনা শুধুমাত্র ব্যবধান মোহাম্মদ রসুল গিয়া শুধু এক কালেমার একটা পরিবর্তন এই কালেমার অর্থ বললে আরো ভালো করে বুঝবেন কিন্তু এখন অত বিস্তারিত বলার সময় নেই সিয়ারা কাভার হওয়ার দুই নম্বর কারণ আমরা যে রেসা মানি বিশ্বাস যে আল্লাহ জিব্রাইল কে নত নিয়ে আলীর কাছে আর জিব্রাহ বুলে আলীকে নাসিনে মুহাম্মদকে নবুত দিয়ে চলে গেছে তাহলে আসল আসল নবী আসল উপযুক্ত ছিল আলী গেছে সময় খুব সংক্ষিপ্ত শিয়ারা কাভার হওয়ার তিন নম্বর কারণ আমরা যে কোরআন মানি শিয়ারা সে কোরআন মানে না শিয়ারা বলে বর্তমান পৃথিবীতে যে কোরআন রয়েছে এই কোরআন হচ্ছে বিকৃত কোরআন আসল কোরআন যেটা আল্লাহ নাজেন সে কোরআন ছিল সেই সে কোরআন হাজার আয়াত ছিল সে কোরআন ওডের ফিড়ের মতো ছিল তাদেরকে প্রশ্ন করা হলো সেই আসল কোরআন এখন কোথায় সেই আসল কোরআন এখন আমাদের বারো নম্বর ইমামের হাতে তোমাদের বারো নম্বর ইমাম এখন কোথায় কয় এখনো আসে নাই এখনো আত্মগোপন আছে। সামনে আসবে কোথায় আসে তিনি এক পাহাড়ে এক গর্তের ভিতরে লুকাইয়া আসে ঠিক আছে আমাদেরকে সেখানে নিয়ে যা ওনার সাথে কথা বলবো এখন কথা বলার সময় হয় ঠিক আছে আমরা তার কাছে একটা চিঠি লিখে পাঠাই সে যদি সেখানে তাকে আমাদের চিঠির উত্তর দেখ একটা চিঠি লিখে সেখানে পাঠানো হলো কিন্তু অনেকক্ষণ পরে কোনো খোঁজ খবর নেই জিজ্ঞাসা করা হলো কি বাবা তোমাদের বারো নম্বরে চিঠির উত্তর দেয় না কেন ক এখনো আল্লাপাকে উত্তর দেওয়ার জন্য হুকুম করেননি আমাদের বারো নম্বর ইমাম বাহির হয়ে আসবে আমাদের বারো নম্বর ইমাম এসে আল্লাহ নবীর রৌজার পাশ থেকে হজরত আকল লাশকে উঠে ফেলবে হজরত অমর আর লাশকে উঠাইয়া ফেলবে আবু বকরার অমর কে দাঁড়া করিয়া বলবে যে হে আবু বকর হে অমর অত্যাচারী শাসক দুনিয়ার মধ্যে কোন জলুম হতো না দুনিয়াতে কোনো অত্যাচার হতো না দুনিয়ার মধ্যে কোনো জেনা হতো না দুনিয়াতে কোনো চুরি হতো না দুনিয়াতে কোনো ডাকাতি হতো না দুনিয়ার মধ্যে যত চুরি হয়েছে যত জেনা হয়েছে যত বাটফারি হয়েছে সবকিছুর জন্য তোমরা দুজনেই দায়ী তোমাদের আজকে কোনো ক্ষমা নেই যে অপরাধ তোমরা করেছ সবচেয়ে মুসলমানরা দুনিয়ার মধ্যে যত অপরাধ করেছে মুসলমানরা সবচেয়ে বড় অপরাধ করেছে এটা যে তুমি আবু বকরার অমর কে আল্লাহ নবীর পাশের রোজার মধ্যে করা হয়েছে আল কাত্রামাখাইয়া পুরা মদিনার গলিয়ে গলিয়ে ঘুরানো হবে আর আবু বকর অমরের শরীরের মধ্যে ব্যতরাঘাত করা হবে এই হচ্ছে শিয়াদের আকিদের বিশ্বাস শিয়ার শেয়াদের আকিরা হচ্ছে আমাদের বারো নম্বর ইমাম আসবে হজরত আয়সা রোজা কবর থেকে উঠাবে যে জানা করেছে সে জানার জন্য তাকেও শাস্তি দেওয়া হবে হজরত যে ঘটনা ইসের ঘটনা রয়েছে লম্বা ঘটনা আমি ওদিকে যাবো না এখন তিন নম্বর কারণ শিয়ারা কাফের হওয়ার আমরা যে কোরআন মানে তারা সে কোরআন মানে না চতুর্থ নম্বর কারো কারণ তারা সাহাবায় মানে না সাহাবায় নিপাত মানতে হবে সাহাবাহরাম রাজি আল্লাহমকে সত্যের মাপাড়ি মানতে হবে এটা ইমানের আকিদা নয় কেউ যদি আম্বাইকরামকে নিষ্পাপ না মানে সাহাবাহাম কে অদুল না মানে সাহাবাহামকে সত্যের মাপারি না মানে তারা ইমান তারা বেঈমান একমাত্র মদিনার ইসলাম লাগবে মদুদের ইসলাম কিছু হবে না সাহাবাহাম রাজি আল্লাহ যেই ত্যাগ ইসলামের জন্য দিয়েছেন আল্লাপাক যার পেরিপে বলেছেন আমাদের দেশে দরদ বেড়ে গেছে মার্চে মাসির দরদ বেশি ইসলাম কাকে বলা হয় কোন জিনিসের নাম ইসলাম এখন ওগুলি বিস্তারিত বলার সময় হবে না আমি শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি সাহাবাহা মানে না এই হচ্ছে তারাও বলে যে আবু বকর রসমান আলী এরা ইনসাফদার খলিফা নয় এরা হচ্ছে সন্ত্রাসী খলিফা তাদের আরেকটা আকিদা এবং হাদিস বলতে কিছু নেই কোন হাদিস মানার যোগ্য নয় মানতে হবে একমাত্র কোরআন তাদের আরেকটা আকিরা আবদুল্লা সাবা যে কাহরিদার বড় নেতা ছিল আব্দুলা নামের কোন ব্যক্তি ছিল না এগুলা তারা মুসলিম করেছিল তারা তারা আবদুল্লাহ নামে কাল্পনিক একজন ব্যক্তি দ্বারা করেছে তারা বলে হজরতিয়া রাজিয়া কোন মুসলমান ছিল না এরকম আরো কিছু মানুষ যাদের কথা বলেছি তারাও হাজর স্বজন হজরতিয়া রাজি আল্লাহু তিনি করেছেন আত্মসাত নাউজবিল্লা কিন্তু আমাদের স্মরণ হবে আমরা শুনেছি লন্ডনের মধ্যে মাঠের নিচে খ্রিস্টানরা যে একটা মাদ্রাসা করেছে সেই মাদ্রাসার মধ্যে ইসলাম শিক্ষা দেওয়া হয় কিছু মানুষকে তাদেরকে দুনিয়া থেকে আলোক করে নেওয়া হয়েছে মাঠের নিষেধারা মাদ্রাসা করেছে সেখানে তারা ইসলামের রূপ দিয়ে বিভিন্ন প্রকার অনু ইসলামিক শিক্ষা সেখানে ইসলামকে কিভাবে সারা বিশ্বের মধ্যে সেরকম কিছু আলমা ছেড়ে দিচ্ছে আমার মনে হয় এই তহাবিন হাবিব নামে যে ব্যক্তি এরকম ইসলামকে বিকৃত করে নতুন একটা ধর্ম চালু করা শুরু করেছে আমার মনে হয় সেও সেই লন্ডনের খ্রিস্টানদের মাদ্রাসা হবে ঠিক এই সম্পর্ক আরো বিস্তারিত কথা রয়েছে যেহেতু নামাজের টাইম হয়েছে আমি কথা দীর্ঘায়িত করতেছি না আল্লাহ পাক আমাদেরকে আমাদের স্ত্রীদের জন্য আমাদের মেয়েদের জন্য পরিপূর্ণ পর্দা ব্যবস্থা করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেসেটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ एखने सकल प्रकार इसलमी सी डी भिसिडी ऑडियो भिडियो पाइक और खुचरा सुलभ मूल्य पावाब एंटारप्राइज छिचल्लिस मद्रासा मार्केट हाट हजार ही चट्ट्राम